তার দিলের মধ্যে কোন কোরআন হাদিস নাই যিনি মাদ্রাসায় কোনদিন বাদ দাও ওই মারামারি খাটাকাটির দল ওটা বাদ দাও আস মুসলিম লীগের আন্ডারে আসো আমরা তোমাদের জন্য ইসলামী হুকুমত দিব गणतंत्र कोटी कोटी टा दिए पोस्टर हैंडविलो के एकदिगे एक कर दिल्ली সেই সমস্ত মাদ্রাসার সেই মুজাহিদিন আমরা তো এই আর কয়েকদিন মাত্র সময় ইংরেজ তো যাবেই যেভাবে আমরা তাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছি তারা না পালিয়ে তাদের রাস্তা নাই এটা তাদের একটা চক্রান্ত ক্ষমতা জাতি মুসলমানরা না পায় ক্ষমতা যাতে তাদের পুষ্য তাদের গোলামের হাতে থাকে ইংরেজের মানুষ তো বোকা একবার যখন ঢোকা দেয় ঢোকায় পড়ে যায় আর তার মধ্যে ইমানের কম দিয়ে ও আবার ঢোকা দিলে আবার ধোকায় পড়ে আজকে আমাদের সেই একই অবস্থা হয়েছে সেই জামায় উৎখাত করার জন্য গণতন্ত্রের দল সৃষ্টি করা হয় মুসলিম করে কোন রকম আপনাকে ওই চালের মধ্যে ঢুকিয়েছে ঢুকিয়ে তাদের হাতে নেতা হলো তারা